তা সমাধান আসসালামু আলাইকুম ওরিহিদুলিলিমি আসহাবিহিজান দূরের ও কাছের সম্মানিত সুথিমণ্ডলী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি অতপর আমাদের ধারাবাহিক সামষ্টিক আলোচনা বেপর্দা ও তার সর্বনাশা প্রভাব এ নিয়ে আমরা আলোচনা করে আসছি আজকেও যথারীতি এ বিষয়টির আরও প্রাসঙ্গিক কিছু জ্ঞাতব্য যা সকল মুসলিম ভাই জানা একান্ত প্রয়োজন বা আবশ্যক বলে মনে করছি আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করা এবং ইসলাম এর হুকুমকে যথাযথ বাস্তবায়নে সহায়তার নিমিত্তে আমরা এই বিষয় সংশ্লিষ্ট আরও কিছু জরুরি কথা নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে। সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আজকেও আমাদের সাথে আলোচনায় অংশ নেবেন কয়েকজন প্রাজ্ঞ আলেমে দিন আসুন না তাদের সাথে পরিচিত আমার ডানে যিনি উপবিষ্ট রয়েছেন বিশিষ্ট আলম শিক্ষাবিদ প্রফেসর ড আবদুল্লাহ জাহাঙ্গীর আছেন বিশিষ্ট আলম শেখ মুজাফর বিনসিদম আর আমার অতী নিকটে বাম দিকে উপবিষ্ট আছেন আরেক তরুণ প্রতিভা বিশিষ্ট আলমেদিন আজকে যে বিষয় নিয়ে আমরা সূত্রপাত করবো সেটি হল পর্দাকে আরো ভালো করে বুঝতে গেলে যেখানে আমাদের বুঝতে হবে যে নারীদের আওয়াজ তার ধ্বনি এটার কি কোনো নিয়ন্ত্রণ আছে তারা আওয়াজটা কিভাবে করবেন তাদের আওয়াজে কি কোনো কোমনীয়তা এটি নিয়ে আলোকাত জানাবো জানাব ডক্টর আবদুল্লাহ জাহাগীর বা পর্দার একটা দিক হলো নারীদের কথা বার্তা বলার বিষয়ে ইসলামের নির্দেশনা এখানে আল্লাহ রসল্লা সালামের স্ত্রীগণকে যারা মুমিনগণের মাতা ছিলেন তাদেরকে বলছেন যে তোমরা যখন কথা বলবে তখন কথাটাকে আকর্ষণীয় কোমল করবে না তাহলে কি হবে যার অন্তরের ভিতরে ব্যাধি আছে তার ভিতরে একটা খারাপ ধারণা আসতে পারে আশা আসতে পারে লোভ আসতে পারে লালসা আসতে পারে বরং তাদের কথায় অন্তরে ব্যাধি থাকলে মানুষের ভিতরে অশ্বসা বা খারাপ চিন্তা আসতে পারে এটা মানবীয় প্রকৃতি প্রকৃতি এটাকে যারা অস্বীকার করেন যে না মানুষের ভিতরে এই চিন্তা কখনো আসেনি বিষয়টা হলো যে অনেক সময় আমরা যখন এগুলো বলি অনেকে মনে করেন সবাই খারাপ নাকি বিষয়টা তা না আমরা যখন কম্পিউটারে এনটি ভাইরাস লাগাই এর মানে এই নয় যে কম্পিউটারের সব প্রোগ্রামে ভাইরাস আছে আমরা যখন টিকা একটা টিকার জন্য কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করি কিন্তু কয়টা মানুষ এই রোগে মরে কিন্তু টিকা সবাইকে দিতে হয় আল্লাহ বল যারা মায়ের মর্যাদায় তাদের ব্যাপারে এই আদেশ তাহলে সাধারণ মহিলাদের ক্ষেত্রে ব্যাপারে আরো সতর্ক হওয়া দরকার আরো কঠোর দ্বিতীয় কথা হলো ইসলামের সকল নির্দেশনার ক্ষেত্রে পর্দার নির্দেশনার ক্ষেত্রে আমরা সময় । যারা পর্দা পালন করতে চান না বা পর্দাকে বোঝা মনে করেন অনেক দিনদার মানুষও তারা মনে করেন কেন এত রাগঢাক সবাই খারাপ নাকি কিন্তু আসলে খারাপ চিন্তা ভাবে আসতে পারে এটা আমরা কোনো ভাইরাস না থাকলেও প্রতিটি প্রোগ্রামকে তারা স্ক্যান করে আমরা হজে আসলে ম্যানেজার টিকা দিয়ে আসি কিন্তু কোনো হজে একটু ম্যানেজার আক্রান্ত হয়েছে শোনা যায় না কিন্তু দিতে হয় কারণ আক্রান্ত হলে তখন বিপদে এই জন্য আল্লাহ বলছেন যার অন্তরে ব্যাধি আছে সেজন্য আরো ব্যাধিতে না না অন্তর খারাপ থাকে না কিন্তু তার মধ্যে প্রকৃতির নিয়ম সতর্কতাই প্রকৃতির নিয়ম এবং সতর্কতায় আইন সতর্কতায় রাষ্ট্রের আইন পাসপোর্ট করতে গেলে আইন সব জায়গায় এখানে প্রান্তিকতা উভয় পক্ষে আছে কেউ মনে করেন মেয়েরা যা খুশি বলবে স্বাধীনতার সুরে গানে যা কিছু ইচ্ছা বলবে আবার কেউ মনে করে মেয়েরা কথাই বলবে তার কাছে শিখতে গেছেন কেউ তার মাহরাম ছিলেন না সবাই ছাত্র ছিলেন তিনি তাদেরকে পড়িয়েছেন কিন্তু সেখানে আল্লাহ রাহিন একটা শর্ত সংযোজন করে দিয়েছেন তা তারা কথা বলবেন সকল ক্ষেত্রে বলবেন শিক্ষা দানের ক্ষেত্রে গ্রহণের ক্ষেত্রে কিন্তু কথাটা স্বাভাবিক বলতে হবে আমরা যেন এমন না হয় যে এটা স্বাভাবিক ঘটেই থাকে আমরা বাড়িতে কথা বলছি স্বাভাবিক বাইরে একজন কথা বললে তো কণ্ঠটাকে সুন্দর করে বলার চেষ্টা করি এটাকে ঘুরাতে হবে মূলত আগের বাক্যটাকে বলা হয়েছে যে কথা নমনীয়তার সাথে যেন না বলে এর অর্থ এটা নয় খুব কথা বলবে এই এটাকে চেক দেওয়ার জন্য একটা কষ্ট পায় ইসান দ্বারা মানুষের কষ্ট হয় অর্থাৎ কথার দ্বারা এই কথার দ্বারা কষ্টটা যেন না হয় এই বলা যায় কলমারু জি আর একটা জিনিস হলো এখানে লক্ষণীয় যে শুধু কথা নয় প্রয়োজন এ দা তু হাত নাও পারে কিন্তু কোন জিনিস প্রয়োজন যেটা আমার দরকার তার কাছে যদি কিছু চাইতে হয় মাতা বলা হয়েছে যেহেতু প্রয়োজনীয় কোনো জিনিস সেই ক্ষেত্রেও বলা হচ্ছে মিন হিজাব পর্দার আড়াল থেকে চাও কারণ হিজাবল হিজাব এই হিজাবের বিষয়টা উল্লেখ করতে গিয়ে পরে বলেছে এটা অধিকতর পবিত্রতা বজায় থাকবে তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য নারীও আছে পুরুষও আছে ইমাম ভুল করে বসেছে অবস্থায় পুরুষ জানতে পারলে বলবে আর মহিলারা সুমানোর অধিকার রাখেনা এখান থেকে প্রমাণ হয় সালাতের মধ্যেও জি কথার সরকে নিম্ন দুই তিনটা শর্ত আমরা দেখতে পাই এক নম্বর হলো প্রয়োজন মতো কথা বলবে প্রয়োজনীয় কথা বলবে প্রয়োজনের বাইরে বলবে আলাদা যে সৃষ্টি না করে কৃত্রিমতা সৃষ্টি না করে যেটা আমাদের বললেন। সম্মানিত আমাদের খাতে এই মুহূর্তে সময় হলো একটা বিরতি যাওয়ার আমরা বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে কিছুক্ষণের মধ্যেই আমরা আবার ফিরে আসব এই জ্ঞান আলোচনায় ইনশা ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন निकटे मनोन दिन इष्ट कुरानी कार्यक्रम क्यों करते हसन जमीन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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় আপন সকাল সাড়ে ছটায় বাংলাদেশে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 जानते देखुन आलो चुना एक पीस टीवी अल्ला, बुजुन से नीतिमाल जार कारण इारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान परवर्ती अनुष्ठान पिस সালামু আলাইকুম ও রাহমাতল্লাহ ওবারাকাত সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করতেছিলাম যে একদল মানুষ বলে থাকেন নারীরা মোটেই কথা বলবে না আবার কেউ বলে থাকেন যে নারীরা সর্বত্র যাচ্ছে খুশি ইচ্ছে মতো কথা বলবে কিন্তু এই যে লাগামহীন জীবন আবার এই যে সংকীর্ণ জীবন ইসলাম কিন্তু গুরুত্বপূর্ণ জনাব জি জি বলছিলাম যে এক নম্বর পয়েন্ট যেটা বের হলো কথা নারীরা অবশ্যই বলবে আর সে অধিকার আল্লাহ না তারা বলবে আল্লাহ অধিকার দিয়ে রেখেছেন সেখান থেকে বোঝা গেল তবে কোন রকম কৃত্রিমতা সৃষ্টি করে যেটা নম্রতা বিনম্রতা সৃষ্টি করে মানে কথার মধ্যে রস লাগিয়ে আনিয়ে বিনিয়ে কথা বলে এটাকে আকৃষ্ট করা এই মানুষ দেখতে না আর এটা বাস্তব সত্য যে আল্লাহ তালা নারী জাতির ভিতরে যে কোমলতা দিয়ে রেখেছেন সেটার ফলে তার কথার ভিতরে যে কোমলিতা সেটার ভিতরে যদি আরও কোমলতা যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে অন্যের আকর্ষণ একটা কারণ হয়ে দাওয়া অতএব সেটা বলবে না আর তৃতীয়ত যেটি বুঝে আসলো সেটা হলো যে কথা বলবে এবং যেটা শেখ মুজাফর ইঙ্গিত করেছেন পর্দার ভিতরে থেকে মুখমুখি পর্দাকে ভেদ করে কথা বলা নয় তবে এখানে আমার মনে হয় একটা বিষয় আলোচনা আসা দরকার ছিল যে নারীকে সালাম দেওয়া এবং নারী এর জবাব দেওয়া কথা প্রসঙ্গে এই বিষয়টি এসে যায় যে এটা দিতে পারবে কি পারবে না তো এই ক্ষেত্রে আসলে একই রকম কথা বলতে পারবে কী পারবে না এই বিষয়টির মতোই অনেক ওলামা একরামই বলেছেন যে না নারীকে সালাম দিবেও না সালামের জবাবও দিবে না তবে বিশুদ্ধ মত হলো ক্ষেত্রে যে সালাম দিতে পারবে ওই শর্তগুলো চলে আসবে যে সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো কীর্তিমতা উচ্চারণগত যে আলাদা কীর্তিমতা এটা সৃষ্টি করবে না স্বাভাবিকভাবে যদি দিতে চায় দিতে পারবে কারণ এক্ষেত্রে সহিব বুখারের হাজি সারসের রসুল্লাহ সেখানে সালাম দেওয়াও নিষেধ ইমাম মালিক রহমতুল্লাহ কে জিজ্ঞাসা করা হয়েছিল একই কথা ইমাম আহমদিন রহমান আল্লাহকে জিজ্ঞাসা হয়েছিল উভয়ের একই উত্তর ছিল সেটা হলো এই যে যুবতী মেয়েদেরকে সালাম দিবে না দিবে বৃদ্ধাদেরকে সে হাদিসটি উত্তম এখানে একটা কথা জরুরি সংযোগ করা যে প্রয়োজন সেটা হলো এইটা কখন আমরা অনেক সময় মনে করি মেয়েদের সাথে কথা বলবো সালাম ছাড়া জি জি কথার এরকম না হয় আমরা জানি সালাম হলো কথা শুরুতে বলতে হয় কথা নেই সালাম নেই এই বাঙালিকে সালাম দিলে দাঁড়িয়ে পড়ে যায় হয়তো কিছু বলবে এটা কিন্তু ইসলামী আদবের অংশ নয় ইসলামী আদব হলো যেটা বলা হয় যে হ্যাঁ এখানে বিষয় হলো সালামের দুটো পর্যায়। একটু কথা বলার জন্য সালাম আর দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সালাম দেখা হওয়ার সঙ্গে সালাম বা সালাম দেওয়ার জন্য কারো কাছে যাওয়া আপনি যেটা বললেন একটু যোগ করি আমি সালাম মো কাবলাল কালাম এই হাদিসটা তির মিজিতে আসছে তিনি সনদ সেক্ষেত্রে এই জন্য শহীদ ইমিজির মধ্যে আস্তর হাদিসটাকে নিয়ে আসছে আর একটা বিষয় আছে সেটা হলো এক্ষেত্রে ভুল করি কোন হাদিস কৌলি হাদিস অর্থাৎ কথার আদব ইসলাম বলে দিয়েছে কথার রীতি ইসলাম বলে দিয়েছে কথা বলবে অহেতুক অবান্তর যেন মানুষ বিরক্ত হয়ে যায় আবার এমন লিন বা নম্র না হয় যে অপর যেন যাদের কারো দৃষ্টিতে কোনো যদি লোলভ দৃষ্টি থেকে থাকে সে যেন এদিকে হয়ে যায় বললে স্পষ্ট হয় আরেকটা আদব যেটা আমাদের মধ্যে ফুটে উঠলো সম্মানিত ও দর্শকদের জ্ঞাতার্থী বিষয়টা আবার স্পষ্ট করছি যে প্রয়োজনীয় কথা অবশ্যই বলবি কথার কি কিরকম হবে সেটাও ক্লিয়ার হয়ে গেল একটা জিনিস যে পর্দার আড়াল থেকে কথা বলতে হবে এবং সেখানে এসে কোন প্রকার বস্তসার সৃষ্টি করবে এই সুযোগও থাকবে না কথার যে আদান প্রদানটা পর্দার আড়াল থেকে হবে এই মারবগুলো হাদিসে একটা হাদিস একটা মহিলা রসস পত্র দিচ্ছিলেন তুমি যদি মহিলা হয় তো তোমার নোখের কুনিগুলো মেহেদি দ্বারা পরিবর্তন করে দিও তাহলে আদান প্রদান হয় অনুরূপ ভাবে মহিলাদের সামনে বক্তব্য দিয়েছেন এই মর্মে কথা আছে তারা প্রশ্ন করেছেন বলছে আলোচনা ছিল তিনি বলছিলেন যে তোমরা বেশি বেশি তোমরা কারণ হিসাবে দর্শাই ছিলেন যে নামে তোমাদের অনেক সংখ্যক আমি দেখেছি এই জন্য করো তখন এক ভদ্র মহিলার জিজ্ঞাসা কর্লাহ কেন আমাদেরকে আপনি জাহান নামে যে দেখেছেন নারী জাতির অনেকে নারী জাতির জাহান যাবে না শুধু অনেক পরিমাণ দেখেছেন রসুল সাল্লা এটা দেখার পরে ওই নারী জিজ্ঞাসা করি আর তাহলে কারণটা কি অধিক পরিমানে জাহান নামে যাওয়ার কারণ হিসেবে তাছাড়া আমরা এটাও দেখি যে রসুল আলহিসাল্লাম ভাষণ দিয়েছেন উপদেশ দিয়েছেন আবার বেলালকে সাথে করে নিয়ে মহিলাদের যেখানে কাছে গিয়ে সেখানে তাদেরকে ওয়াজ করেছেন আমরা যودی এই আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু الله কত বলি আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বলি আচ্ছা আয়েশার কথাই বলি যে হাদিস বরনাই নারী ও পুরুষ সকল বনাকারীদের মধ্যে দ্বিতীয় অবস্থা থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন নারী খালিফাদের মধ্যে কোনো বিষয়ে কোনো দ্বন্দ্ব দেখা দিয়েছে তারা সমাজের জন্য সমাধান জিজ্ঞাসা করেছেন এতে বোঝা গেল বিষয়ে নারীরা কথা বলতে পারবে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি দূরীকরণ করতে হবে সেটা হলো এই নারীরা কথাই বলতে পারবে না বলে যে এটা কনজারভেটিভ মাইন্ড এই কনজারভেটিভ মাইন্ড দুই একজনের বক্তৃত্বের কারণে যদি হয়ে থাকে তাহলে এটা আমাদের সকলকে হয়তো আহত হতে পারেন এটা ভেবে যে আবার রেস্ট্রিকশন কেন পুরুষে কথা বলতে পারবে অবাধে আমার ক্ষেত্রে কেন আসলে আল্লাহ প্রত্যেকের ক্ষেত্রেই কিছু নিয়ন্ত্রণ বেঁধে দিয়েছেন পুরুষও তো অবাধে কথা বলতে পারবে নির্দেশ চুপ থাকো তাছাড়া এটা শুধু মহিলা বলেছেন জবাবদেহিতার কথা এটা উল্লেখ করে পুরুষকে লক্ষ্য করে বলছেন প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত এই জন্য যে এই নিয়ন্ত্রণটা তো নারীর সংরক্ষণ তার হেফাজতের জন্য স্বভারতের জন্য তার ভবিষ্যৎ প্রজন্মের হেফাজতের জন্য পুরার সমাজ ব্যবস্থার হেফাজতের জন্য এগুলি একান্ত প্রয়োজন আর তাছাড়া আল্লাহ সব তহালাতো বলে দিয়েছেন যে মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ থাকতে পারে যাদের উপরে শয়তান সওয়ার হয়ে তাদেরকে কুমন্ত্রণা দিতে পারে সমানিত সুদী ও দর্শক বৃন্দ আমরা অত্যন্ত সুন্দর আলোচনায় মাধ্যমে এই বিষয়টাকে পরিস্ফুট করে তুলতে চেষ্টা করেছি সেটা হলো এই যে নারীদের আওয়াজ বলার কথার স্বাধীনতা ইসলাম দিয়েছে এবং সেটি শর্ত সাপেক্ষে দিয়েছে এইগুলি যদি আমরা মানি আর এটার যদি বাস্তবায়ন আমরা পরিবারে করার চেষ্টা করি সমাজে এটার করার চেষ্টা করি তাহলে আমাদের সমাজটা পূর্ণ শৃঙ্খলা মণ্ডিত থাকবে এবং শান্তি ও সমৃদ্ধি আমাদের সমাজে থাকবে আমাদের পরবর্তী প্রজন্ম মাদের কাছ থেকে দেখে শিক্ষা গ্রহণ করে তারাও হবে শালীন আর শালীনের বংশ আরও হবে শালীন ক্রমান্বয়ে আমরা একটি সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারব আশা করি ইনশা এই আলোচনায় আমাদের মা বোনেরা উপকৃত হবেন এবং যারা আপনার ইসলাম সম্পর্কে জানেন না তাদেরও বুঝতে সহজ হবে যে ইসলাম কত সুন্দর জীবন বিধান যা প্রত্যেকটি দীর্ঘ বিভাগের সুন্দর সমাধান দিয়েছে আশা করি এই আলোচনা আমাদের জন্য উপকারী হবে আমরা সেই আশা ব্যক্ত করে এবং আপনাদের সকলের কল্যাণ কামনা করে আমাদের অতিথিবৃন্দেরকে ধন্যবাদ জানিয়ে এই পর্বের এখানেই সমাপ্তি করছি আল্লা ইল্লা সুভান আসসালামুকুম বরহমি আপনার সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরোড বার্মিংহাম पाउंड कोड कोड बेमेल कर समाधान